गल्प गल्पे प्रश्न सठले पे सनडे स्रेडियो मिट्टी थ्री एफ एम ए বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আজ আপনার জন্য নিহার রঞ্জনগুপ্তর লেখা বাঘন নিহার রঞ্জনগুপ্তর জন্ম ১৯১১ সালে অবিভক্ত বাংলার যশোর জেলায় বাংলা সাহিত্যকে তিনি কিরিটি রায়ের মতো অমর গোয়েন্দা চরিত্র উপহার দিয়েছেন কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন একেবারে অন্যভাবে কলকাতার কার মাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে তিনি স্কিন স্পেশালিস্ট হিসেবে ভালোই পশার জমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহারবাবু আর্মিতে যোগ দেন ও মেজর হিসেবে চট্টগ্রাম থেকে মিশরের যুদ্ধ ময়দানে কাটান তার কিছু বিখ্যাত গ্রন্থ কালো ভ্রমণ উল্কা উত্তর ফাল্গুনি কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি এগুলোর অনেক কটি বড় পর্দায়ও রম চলেছে তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্পটি আমরা নিয়েছি কিরিটি রায় বই থেকে প্রধান চরিত্রে কিরিটি রায় কামিনী এবং জামিনীবাবু গল্প পাঠে মীর এবং দ্বীপ গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে বাঘ নখ আসুন আসুন আপনার পুণ্য পদ ধুল তারপরই একটা দীর্ণ চিৎকার সমগ্র প্রেক্ষাগৃহকে অনুরণিত করে তুলল শিবাজির তীক্ষ্ণ বিষাক্ত বাঘ নখের অব্যর্থ আঘাতে বিশ অবশ দেহটা শিবাজীর কণ্ঠ চিরে অট্টহাসি জেগে ওঠে আফজল খান মুখের দিকে চেয়ে শিবাজি বললেন বিশ্বাসঘাতক আমি না তুমি খা সাহেব জাল বিছিয়ে ছিলে শিবাজিকে বন্দি করবে বলে বন্ধুত্বের মুখো সেটে শয়তানির ঝুড়ি শানাচ্ছে অতর্কিতা জন্য ভেবেছিল প্রেক্ষাগৃহ ঝমঝম করে উঠল দর্শকের করতালিতে আর সেই শব্দে এক হতভাগ্যের শেষ মরণ কাতর অব্যক্ত আর্ত ডুবে গেল কেউ জানল না কেউ বুঝল না তোর ভাই বাকি কথাটা সে আর উচ্চারণ করতে পারলো না কি খগেন যেন কেমন করছে স্টেজ থেকে ফিরে এসে কেমন যেন এলিয়ে পড়েছে সমস্ত মুখ নীল হয়ে গেছে ভাইয়া একবার সে কি দেখি আফজল খাঁর বেশভূষায় তখনও খগেন সজ্জিত উজ্জ্বল আলোয় স্পষ্ট বোঝা যায় খগনের মুখখানা একেবারে নীল হয়ে গেছে কপালে বিন্দু বিন্দু ঘাম হাত খোলা চোখ দুটি স্তম্ভিত বিস্ময়ে মোহিতোষ খগেনের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে কি হয়েছে রে খা নিঃশ্বাস নিতে পারছি না শেষ হয় না কথাটা খগেনের হঠাৎ কথা বন্ধ হয়ে গেল ও সঙ্গে সঙ্গে মাথাটাও এক পাশে হয়ে পড়লো পুজোয় অ্যামেজর ক্লাবের শখের থিয়েটারে গৈনিক পতাকা অভিনয় হচ্ছিল হঠাৎ এই বিভ্রাট তখনই একজন ডাক্তারের সন্ধানে ছুটল পাড়ার সুবোধ ডাক্তার দর্শকদের মধ্যেই ছিলেন সংবাদ পেয়ে তিনি ছুটে এলেন ক্লাবের তিনিও একজন উৎসাহী সভ্য কিন্তু খগেনকে বাঁচানো গেল না ঘণ্টা মধ্যেই তীব্র কোন বিশ্বক্রিয়ায় খগনের মৃত্যু হয়েছে থানা একটু সংবাদ দেওয়া উচিত কারণ স্বাভাবিক মৃত্যু এটা নয় থানায় সংবাদ না দিলে পরে গোলমাল হতে পারে একটু পরে গ্রিন রুমে মহিতোষ ও সুবোধ ডাক্তার পাশাপাশি দুটো চেয়ারে বসে কথা বলছিলেন দলের পাণ্ডা মহিতোষকে সুবোধ ডাক্তার কয়েকটি প্রশ্ন করল তোমার সেই বাঘনকা কোথায় আশ্চর্য সুবোধা এই টেবিলের উপরেই তো সেটা ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না খগেন কে যখন দেখতে যাই তখনও সেটা এখানেই ছিল সত্যি তন্ন তন্ন করে খুঁজেও বাঘনকটার সন্ধান পাওয়া গেল না ডক্টর সুবোধ বসুর মুখে একটা দুশ্চিন্তার ছায়া ব্যাপারটা যেমন চিন্তার তেমনই ঘোরাল হুগলি জেলার ছোটখাটো পল্লী যতীন খগেন ও সুশীল সবাই কলেজের ছাত্র ও একই গ্রামে বাড়ি পুজোর ছুটিতে প্রতিবারই গ্রামে এসে হৈ হৈ করে থিয়েটার করে পূজোর ছুটিটা আমোদ হল্লা করে যে আবার কলকাতায় চলে যায় কটা দিন পরে এবারে তারা গ্রামে এসে গৈরিক পতাকা অভিনয়ের আয়োজন করে এবং বিজয়ের পরের দিন নাটক যখন অভিনীত হচ্ছে ঠিক সেই সময় ঘটল এই আকস্মিক বিভ্রাট অ্যামেচার থিয়েটার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গ্রামের জমিদার জামিনী চৌধুরী বয়সে তরুণ অত্যন্ত আমোদে ও মিশুকে বাপ অর্থের প্রাচুর্য থাকা সত্ত্বেও নৈতিক দিক দিয়ে জামিনীবাবু অত্যন্ত বলিষ্ঠ প্রকৃতির লোক এম এ পাশ করেছেন এবং লেখাপড়ার চর্চা এখনো রাখেন রামকৃষ্ণ সংঘের শিষ্য বিয়ে করেননি ছোট ভাইটির বিয়ে দিয়েছেন তার একটি ছেলেও আছেন গৈরিক পতাকা অভিনয় করতে গিয়ে যে ব্যাপারটা ঘটে গেল তার সমস্ত ঝক্কি আর যেন ওপরেই এসে পড়েছে শেষ পর্যন্ত থানায় খবর দেওয়ায় ঘটনাস্থলে দারোগা বাবু আসেন এবং তিনি অস্বাভাবিক মৃত্যু বলে মৃতদেহের ময়না তদন্ত করেন ময়নাতের ফলে জানা গেল দেহে কুরারি বা কুচ ফুল বিষ প্রয়োগের ফলে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের ফলাফলটা যেন সত্যিই সকলকে একেবারে স্তম্ভিত করে দিয়েছে गेनू के आघात करें तरह खगेनबाबुर मृत्यु जवान मंदी प्रमाण हम दैट मीज डेथसुफेब আপনি কি বলতে চান খগেনকে সেই খেলার বাগনুকের সঙ্গে বিষ মাখি ইচ্ছে করে হত্যা করেছে কিছুই আমি বলতে চাই না চৌধুরী মশাই তবে এও বোধ আপনি শুনে থাকবেন অভিনয়ের সময় টিনের পাতের তৈরি যে বাগনুকটা মহিবাবু ব্যবহার করছিলেন সেটা আর খুঁজে পাওয়া যায়নি এবং করে খুঁজে কয়েকটা তীক্ষ্ণ কোন বস্তুর সাহায্যে আঁচড় কাটলে যেমন দাগ হয় তেমনি দাগও ছিল কিন্তু আপনি বোধ জানেন না দারুগা সাহেব খগেন আর মহি জাটু তো ভাই একই জয়েন্ট ফ্যামিলিতে ওরা মানুষ ওদের পরিবারের মতো একান্নবর্তী পরিবার আজকাল খুব একটা দেখা যায় না তাছাড়া খগেন মহির পরস্পরের মধ্যে আঘাত এক এক সময় এমন জায়গা থেকে আসে যেখানে কোনো আঘাতের সম্ভাবনা মাত্র ছিল না কয়েকদিন আগে সেই রাত্রে জামিনী চৌধুরী মহিতোষকে ডেকে পাঠালেন এবং আগের সব কথা মহিকে বললেন তুমি হয়তো জানো না মহি ইউসুফ লোকটা যেমন কমিউনাল মাইন্ডেড তেমনি শয়তানো কূটচকরি ওর অসাধ্য দুনিয়ায় কোনো কাজই নেই যদিও আমি এসব একেবারেই বিশ্বাস করি না তবু একটা কথা আমি জানতে চাই বাঘ কেমন করে খোয়া গেল তার কিছু তুমি জানো কি বাঘ কি করে যে খোয়া গেল সেটাই আশ্চর্য হুম তুমি কবে কলকাতায় যাচ্ছ পরশু যাব বেশ কলকাতা ছেড়ে তাহলে এখন আপাতত কোথাও যেও না ব্যাপারটা যা ঘটবার তো ঘটে গেছে এখন আমাদের দেখতে হবে কি করে এই কলঙ্ক থেকে আমরা সকলে উদ্ধার পেতে পারি নির্দিষ্ট দিনে মহির কলকাতায় যাওয়া আর হল না কারণ আগের দিন সন্ধ্যার দিকে ইউসুফ এসে ম্যাজিস্ট্রেটের গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মহিতোষকে গ্রেপ্তার করে নিয়ে গেল থানায় খগেনের হত্যাকারী সন্দেহে জামিনীবাবু আপ্রাণ চেষ্টা করেও দুঃসংবাদটা চেপে রাখতে পারলেন না কেমন করে না জানি হতে হতে আগুনের মতোই সংবাদটা রাতারাতি সমস্ত গায়ে ছড়িয়ে পড়ল মহিতোষ তার খুরদুত ভাই খগেনের হত্যার অপরাধে গ্রেপ্তার হয়েছে জামিনী চৌধুরী চেষ্টা করেও জামিন দিয়ে ওকে খালাস করে আনতে পারলেন না মেসে তার তিন তলার ঘরে বসে মন দিয়ে ওই দিনকার খবরের কাগজটি পড়ছিল ওই দিনকার খবরের কাগজে বিলাসপুর গ্রামের অ্যামেচের ক্লাবের গৈরিক পতাকা অভিনয়ের মধ্যে খগেন ঘোষের আকস্মিক নিহত হওয়ার ব্যাপার ও সেই সংক্রান্ত মোহিতোষের গ্রেপ্তারের কথাটা ছাপা হয়েছিল ইংরেজিতে একটা কথা আছে যার বাংলা অর্থ চায়ের কাপে তুফান ব্যাপারটা অনেকটা জামিনী চৌধুরীর ছোট ভাই কামিনী এককালে কিরিটির সহপাঠী ছিলেন প্রেসিডেন্সি কলেজে সেই সূত্রে আলা পরিচয়ও কিছুটা আছে কিরিটির অনুসন্ধির্য মনে ব্যাপারটা যেন কেমন দোলা দিয়েছিল সেই দিন বেলা এগারোটার গাড়িতেই ও বিলাসপুর যাত্রা করল জমিদার বাড়িটা খুঁজে নিতে ওর বিশেষ অসুবিধে হল না শরৎকালের হলদে রোদ এর মধ্যেই ঝিমিয়ে এসেছে সামনেই একটা টানা বারান্দা একটি বেতের মোড়ার উপর বসে কামিনী চৌধুরী একটা দোনলা বন্দুক সাফ করছিল কলেজের ছাত্রজীবন থেকেই কামিনীর শিকারে খুব শখ এই বয়সেই সে একজন পাকা ও দক্ষ শিকারী বলে নামও কিনেছে যথেষ্ট সাধারণ দোহারা চেহারা তীক্ষ্ণ দুটি চোখ ঠোঁটের ওপর সরু গোপ দাড়ি নিখুঁত কামানো। কামাল কামিনী কিরিটিকে দেখেই চিনতে পারল তাড়াতাড়ি বন্দুকটা পাশে নামিয়ে রেখে সাদর আহ্বান জানালো। কিরিটি না চিনতে পেরেছিস তাহলে বিলক্ষণ একটা মোড়া দিয়ে যা দাঁড়া চা দিতে বলে আসি কামিনী ভেতরে চলে গেল তারপর কি করছিস এখন ব্যবসা ব্যবসা কিসের এই দুনিয়ার বিভিন্ন প্রকৃতির মানুষের মনকে কোষ্টি পাথরে ঘষে ঘষে দেখছি হাউ দা গোজ মানুষ মাত্রই ক্রিমিনাল सामान्य दो एक जन छा एवं क्राइम विभिन्न स्तर और प्रकृति भेद आईटे छाप मारा तथाथित क्रिमिनल सांघातिक एक क्रिमिनल पार्थक्य सत्यारे क्या सब ब्यापार अनुसंधान जन रहे व्यावसा शुरू करबैतनिक पर उपयुक्त पारिश्रमिक नहीं तब क्य कर तुम डिटेक्टिव সাদা ও সহজ কথায় তাই বলতে পারিস বটে তবে ঠিক তোরা যে অর্থে গোয়েন্দাগিরি করা বলিস এটা তা নয় যে কোনো একটা ক্রাইমের ভেতর থেকে তার সত্যিটা খুঁজে বের করাই হচ্ছে আমার দুনিয়ার এত প্রকারের কাজ থাকতে হঠাৎ এই বিচিত্র ব্যাপারে তো ঝোঁক হলো কেন কারণ এটা রামা শ্যামা যদু সাধারণের জন্য নয় এতে প্রয়োজন তীক্ষ্ণ বিচার বুদ্ধি সূক্ষ্ম বিশ্লেষণ শক্তি দূরদৃষ্টি স্থির চিন্তা ও ধৈর্য সংযম মানসিক ও শারীরিক ক্ষিপ্রতা যত্ন ও সুকঠোর অধ্যাবসায় এসব কিছু জড়িয়ে এক প্রকারের অসাধারণ শক্তিও বলা চলে যা সাধারণে নাগালের বাইরে পাগল ফিজিক্সে এমএসি করে শেষ পর্যন্ত তুই যাক ভাই ওসব কথা ওসব তুই বুঝবি না এখন কেন এখানে এসেছি সেটা শোন তোদের এখানে কিছুদিন আগে গৈরিক পতাকা নাটকের অভিনয়ের সময় যে দুর্ঘটনাটা ঘটল ওই যে এক মহিতোষ ঘোষ অ্যারেস্ট হয়েছে না সেই ব্যাপারটা একটু দেখতে এলাম আমি তো সাহায্য চাই সে তো বুঝলাম কিন্তু মহিতোষ তো গ্রেপ্তার হয়েছে এবং দারোগা ইউসুফের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে যতদূর জানতে পেরেছি মহিতোষ বোধহয় সত্যিই তোষী কিরকম তুই বোধহয় জানিস না ওরা জার তুতো খুটু তো ভাই একান্নবর্তী পরিবারের ছেলে খগেনের বাবা বিনয়বাবু বছর কুড়ি হলো মারা গেছেন বলতে গেলে ঘোষ যা কিছু সম্পদ ওই বিনয়বাবুর জন্যই আঠেরো বছর বয়সে বিনয়বাবুর সংসার ছেড়ে চলে যান তারপর তাকে আর কেউ খুঁজে পায়নি কুড়ি বছর পরে তিনি গ্রামে ফিরে এলেন এবং তখন তিনি প্রায় লক্ষ টাকার মালিক কোথা থেকে কিভাবে যে তিনি টাকাটা রোজগার করেছেন তা তো কেউ জানতে পারলই না এমনকি কোথায় কিভাবে যে তিনি টাকাটা রেখেছেন তাও কেউ জানতে পারেনি। তবে বাইরে থেকে বোঝা গেল ঘোষ অবস্থার পরিবর্তন হলো এবং শূন্য লক্ষ্মীর ঝাঁপিটা হঠাৎ যেন স্বর্ণ মুদ্রায় স্ফিত হয়ে উঠল ফিরে এসে কিছুদিন বাদে হঠাৎ বিনয়বাবু বিয়ে করলেন এবং বিয়ের বছর দুই বাদে খগেন জন্মাল খগেনের যখন বয়স বছর। তখন হঠাৎই বিনয়বাবুর শরীরে ভাঙন ধরল বলিষ্ঠ শরীর সুগঠিত স্বাস্থ্য যেন হু হু করে ছমাসের মধ্যেই হাড় সর্বস্ব হয়ে গেল ডাক্তারের পরামর্শে তিনি দার্জিলিংয়ে চেঞ্জে গেলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে তারপর স্বামী স্ত্রী সেই যে দার্জিলিং গেলেন আর ফিরলেন না বিনয়বাবু হঠাৎ মারা গেলেন এবং তার মৃত্যুর পাঁচ দিনের মধ্যেই বিনয়বাবু স্ত্রীও আত্মহত্যা করলেন বাড়ির বহুদিনকার পুরনো চাকর জগা গিয়েছিল ওদের সঙ্গে দিন দুই বাদে সে পিতৃমাতৃহারা শিশু খগেনকে বুকে নিয়ে ফিরে এলো মহির মা শিশুটিকে বুকে তুলে নিলেন খগেন যেমন বিনয়বাবুর একমাত্র ছেলে ছিল মহি ও বিনয়বাবুর দাদা দীনেশবাবুর একমাত্র ছেলে মহির চাইতে খগেন বছর পাঁচেকের ছোট একই মার স্নেহে খগেন ও মহি বেড়ে উঠতে লাগলো सा महि और खगे मध्य मेरे पेटर भाई नये कारो से कथा बोझ उपाय महिमार बचर दो छोटा दिन पर्तन जो एक मेर पेटर भाई नये से महिज खगे अमन निष्ठुर भाव हत्या कर शुद्ध असम्भव ही नविश् क्यों घटना परिसि एम दाड़िए বিশ্বাস না করে উপায় নেইমাত্র বিজয়ার ঠিক পরের দিন মোহিতোষ যতীন খগেন এবং সুশীল হৈ হৈ করে গৈরিক পতাকা নাটকটি মঞ্চস্থ করছিল মোহিতোষ অভিনয় করছিল শিবাজির চরিত্রে আর ওরই তো ভাই খগেনের ছায়া নেমে এলো যখন দেখা গেল সত্যি আফজল খান বেশি খগেনের স্টেজে মৃত্যু হলো। পুলিশ সন্দেহ করলো সম্পত্তি লোভেই মোহিতোষ বাঘনুখের ডগায় হত্যা করেছে। খবরটা চোখে পড়লো কিরিটিরও সে তদন্ত করতে এলো গ্রামে আবার কামিনী তারপর পরের দিন ভোরে কিরিটি কামিনীকে সঙ্গে নিয়ে থিয়েটার হলটা দেখতে গেল পাকা ভিত চারিপাশে করগেটেড শীটের বেড়া ও আচ্ছাদনটাও করগেটেড শীটের মাঝখানে স্টেজ দুপাশে ও পেছনে ছোট ছোট চার পাঁচটা ঘর একটায় স্থানীয় ক্লাব ঘর ও লাইব্রেরি অন্যগুলোর মধ্যে দুটো রুম ও বাকি ঘরটা সাধারণত বন্ধই থাকে স্টেজ নেহাত ছোট নয় কলকাতার পেশাদারি স্টেজের মতো না হলেও বেশ বড় মাত্র দিন দশেক আগে এইখানেই নির্দোষ আনন্দের মধ্যে হঠাৎই একটি নির্মম হত্যা ঘটেছিল অজানতেই কিরিটির মনটা কেমন যেন বিষণ্ন হয়ে ওঠে ডান দিকের একটা ছোট জানলা বন্ধই ছিল কিরিটি জানলাটা খুলে দেয় সামনেই একটা ঝাঁকড়া কামিনী ফুলের গাছ সাদা সাদা ফুল ফুটে আছে অজস্র আন মনে কিছুক্ষণ গাছটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ কিরিটি নজরে পড়ে ঘন পাতার মধ্যে একটা লাল কাপড়ের পাড়ের অংশ হাওয়ায় ডালের সঙ্গে দুলছে কিরিটি ঘর থেকে বের হয়ে বাইরে গাছটার কাছে যায় শুধু একটা লাল পাড়ই নয় অনেকখানি বিস্ময়ে সেখানে লুকোনো ছিল পাতার আড়ালে একটা লম্বা প্রায় হাত আড়াই হবে কাঁচা বাঁশের কুঞ্চি। তারই এক মাথায় পাড়ের একটা দিক বাঁধা এবং পাড়ের অন্য দিকটাই ঝুলতে দেখা গিয়েছিল স্টেজের ভেতরের জানলা থেকে হঠাৎ একটা সম্ভাবনা ওর মাথায় খেলে যায় ফিরে আসে ও স্টেজ ঘরে চারিদিকে ভালো করে কি যেন খুঁজতে থাকে যেদিন ওই ঘটনাটা ঘটে তুই তো এখানে উপস্থিত ছিলেন না হ্যাঁ কেন আফজাল খা বেশি খগেন বাবুকে যখন শিবাজি বেশি মহিতোষবাবু আলিঙ্গন করতে যায় তখন মানে ঠিক সেই মুহূর্তে একটু আগে বা পরে খগেনবাবু চিৎকার করে উঠেছিলেন বলে জানিস কিছু আর হলেও আমি শুনিনি কিন্তু কেন? আচ্ছা। দুর্ঘটনা ঘটবার পর ড্রপ যখন ফেলে দেয় তখন ঘন্টা বাজানো হয়েছিল সে এক মজার ব্যাপার যে লোকটার হাতে ঘন্টা বাজাবার ভার ছিল সে একটু আগেই ঢঙ্গ করে ঘন্টাটা বাজিয়ে ফেলেছিল ইউরেকা। পেয়েছি हटात चितर बोना टोपुर माथा दिए बोलो धाधार उत्तर की <laughs> बोलते तो जान बोलते थ এবং অনেকক্ষণ ধরে দুজনে বসে আড্ডা মারলেন কিরিটি জানতে পারলো মৃত বিনয়বাবুর একমাত্র পুত্র খগেনী ছিল ঘোষ বাড়ির সমস্ত সম্পত্তির অধিকারী जदिव से कथा एकम्र दीनेशबाबू छाड़ा क्यों ही तब जतटा रटे तय लाख टा नजार त्रिशे टा नगद बैंके आ हजार दशक टी आगे का व्यवसा कर मूलधन प्राय हजार पंचाशे दाड़िए चौबीस बचरे खगन बाबू महिबाबुर घर देखते दीनेशबाबू निश्चय चलूर खगे महिर घरे ढुके घर सब कागज पत्र उल्टे पाल्टे देखे আরো এক সপ্তাহ পরের কথা বাইরের ঘরে বসে বাবু ও বলছিল একেবারে বার্তা ব্যাপারে। তার ঘাড়ের সমস্ত হত্যাপরাধটা অত্যন্ত কৌশলের সঙ্গে চাপানো হয়েছে মাত্র কিরকম আপনি তাহলে ধরতে পেরেছেন নাকি বাবু খগনের আসল হত্যাকারী কে প্রশ্ন করলেন বাবুই হ্যাঁ ঘরের মধ্যে যেন বজ্রপাত হল বিস্মিত মোড়ক খুলে তার চোখের সামনে মোড়কের ভেতরে পদার্থটি খুলে ধরলো দেখুন তো জামিনীবাবু এটা কি একটা শাড়ির লাল পাড় বলেই তো মনে হচ্ছে কিন্তু হ্যাঁ परीक्षा देखे छिड़े नामशा दुर्भाग्य बोलू सौभाग्य पार्टा एम भाव छिड़े ना जो धोपार चिन्ह रही ग হত্যাকারী যে বুদ্ধিমান সন্দেহ নেই কিন্তু চমকে ওঠে উহ রাত নটা আরে এখনই না উঠলে তো নটা কুড়ি ট্রেনটা ধরতে না আচ্ছা ভাই উঠি আহ হ্যাঁ জামিনীবাবু খুনি কে আমি ধরতে পেরেছি সমস্ত কথা বিশদভাবে লিখে দুখানা চিঠিতে একখানা দারোগা ইউসুফ সাহেবকে ও অন্যখানা বাবুকে ইতিমধ্যে পাঠিয়েও দিয়েছি কাল সকালের মধ্যেই সব ডিসাইড হয়ে যাবে আচ্ছা চলি নমস্কার বলতে বলতে ওদের দু ভাইকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল ইউসুফ দারোগা অপরিচিত হাতে লেখা একখানা চিঠি পড়ছিল রাত প্রায় সাড়ে দশটা হবে সামনে টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্পটার চারপাশে কতগুলো শ্যামা পোকা করছিল দেওয়ালে টিকটিকিটা দারোগা সাহেব আপনাকে বিরক্ত করছি বলে সত্যি আমি লজ্জিত চিঠির নিচে নাম না দেখেই বুঝবেন আত্মপরিচয় দিতে আমি ইচ্ছুক নই আগে বলিনি खगेष नाम अभिनये खूनि खगेन के, के हत्या करवार मतलब एटे रेखे अर्थात तरह क्या प्लैन आगे होते ही ठीक कर बाशे कंजी दिए तीर्धन बनिए তীরের ফলায় তীব্র কুরারি বিষ মাখিয়ে সেই বিষাক্ত তীর দিয়ে বিদ্ধ করে খুনি খগেনকে হত্যা করে স্টেজের পাশে যে ঝাঁকড়া কামিনী গাছটা আছে সেই গাছে বসে বসেই খুনি বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল অব্যর্থতার লক্ষ্য বলতে পারেন স্বয়ং সব্যসাচীর মতোই লক্ষ্য ভেদে সে ওস্তাদ এবং সবচাইতে বুদ্ধির কাজ খুনি কি করেছিল জানেন শিবাজি বেশি মহিতোষ তাকে বাঘ নখ দিয়ে আঘাত করবার পর যখন খগেন অভিনয়ের প্রয়োজনে ধরাশায়ী হচ্ছে ঠিক সেই মুহূর্তটিতেই তীর নিক্ষেপ করে অভিনয়ের ব্যাপারে সকলেই এত মশগুল ছিল যে দর্শক হতে শুরু করে অভিনেতা মহিতোষ পর্যন্ত নিক্ষিপ্ত তীরটাকে কেউ লক্ষ্য করেনি এমনকি তীরবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে খগেন যখন চিৎকার করে ওঠে সে চিৎকারটা কেউ কেউ অস্বাভাবিক বলে মনে করেনি মঞ্চের মধ্যে অভিনেতারা তো পারেইনি এমনকি দর্শকরাও পারেনি তার কারণ ঠিক সময় ঘণ্টা বাজানো হয় অবশ্য পাশেই দণ্ডায়মান মোহিতোষের বোঝা উচিত ছিল কিন্তু মহিতোষ পারেনি তখন কারণ মহিতোষ অভিনয় এত ব্যস্ত যে ও ভেবেছে খগেন বুঝি আসলে অভিনয় করছে যাই হোক খুনি তীর নিক্ষেপের সঙ্গে সঙ্গেই সাজঘরে এসে মহিতোষের অবর্তমানে সরিয়ে ফেলে কাজ সমাপ্ত করে এবং তাড়াতাড়িতেই হোক বা মনের ভুলেই হোক যে কঞ্চিটাকে ধনুকের মতো করে তীর নিক্ষেপের সময় সে ব্যবহার করেছিল সেটা গাছের সঙ্গে লটকে রেখে আসে खगन केड़ा महिके दोषी दाड़ कर सजान महितोष सम्पूर्ण निर्दोष দিনেশবাবু একখানে চিঠি পড়ছিলেন এখন তাহলে সত্যিকারের খুনি কে কিন্তু সে কথা বলবার আগে একটু ভনীতা করতে চাই ছোট্ট একটা মুখবন্ধ আপনি হয়তো জানেন না मृत भ्राष्पुत्रा हाँ योग्य पितार जज्ञ पुत्र खगेन एन तो अपनी बुझे पर चोरा माले कार गोपनेमे जा पर पथे बेचे नहीं सब कथा खगेनबाब ड्रय डायरि जेने से दिन घर उद्धार कर सवार अलख्ये से एकम्रपनी छाड़ा उलर कथा द्वितियों व्यक्ति जाना भूल खगेन जानत से उलर कथा एवं तरह का ही पार्टनारो जान पे तगेन के पथे सरान चेष्ट करा कि आब टा जा बुझते ही दूजर मध्य मृत्यु हम এবং দারোগা সাহেবকে পাঠিয়েও দিয়েছি আমি এ মামলার প্রমাণস্বরূপ ইউসুফ পড়ছিল চিঠির শেষাংশ এখন দেখুন এই দলিল হুম। দলিলের নিচে যাদের নাম আছে একজন খগেন ও খগেনার এই অংশীদারই হচ্ছে খগেনের আরো প্রমাণ পাবেন চিঠির মধ্যে যে শাড়ির পাড়টা পাঠিয়েছি সেটা থেকেও আপনাদের স্থানীয় মধু ধোপাই বলবে ওই চিহ্ন কোন বাড়ির কাপড়ের হ্যাঁ ওই অংশীদারের স্ত্রীর পুরাতন একটা সারির পাড় ওই পাড় থেকেই মধুকে জিজ্ঞাসাবাদ করে কে খুনি আমি ধরতে পেরেছিলাম কিন্তু মোটিভটা ধরতে পারছিলাম না অবশেষে খগেনের ডায়েরি থেকেই মোটিভটাও খুঁজে পেলাম সেটাও এই সঙ্গে পাবেন এখন নিশ্চয়ই মহিতোষবাবুকে মুক্তি দিয়ে সত্যিকারের খুনিকে গ্রেফতার করতে আপনার আর আপত্তি থাকতে পারে না খুনি এখনো সন্দেহ করেনি যে আমরা এই কথা জানতে পেরেছি খুনি সেই অর্থাৎ কামিনী চৌধুরী নমস্কার শুনছিলেন বাঘ নক রচনা নিহার রঞ্জন গুপ্ত গল্প পাঠে মীর এবং দীপ গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী বিশেষ সহযোগিতায় অনেকবার রিডিও মির্জির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক কন্যা শ্রীমতী কেআ সেনগুপ্ত এবং তার পরিবারকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স